بسم الله الرحمن الرحيم بارمகுரு नमय व अस्मि दालु अल्लाह नामे सुरु ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نعوذু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুযিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم وتسليما كثيرا اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وانجا برين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب احدكم المرأه فاستطاع ان يذرا منها الى ما يدعو الى نكاحها فليفعل رواه احمد وابو داود ورجاله ثقات وصححه الحاكم وله شاهد عند الترمذي والنسائي عن وعند ابن مازا و ابن ماجه ابن حبان من حديث محمد بن مسلمه قال مسلم عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه যা তিনি মানব জন্য মনোনীত করেছেন নাজেল করেছেন সালাম সালাহ রসুলের ওপর যিনি দিনের সমস্ত বিধিবিধান যা মানুষের দুনিয়া আখেরাতের প্রয়োজন মেটাতে পারে সেই দিনকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন আমাদের বোলগুল মারাম হাদিসে ধারাবাহিক আলোচনা চলছে বিবাহ সম্পর্কে বিবাহ সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলির ব্যাখ্যা সারহা বিশ্লেষণ আজকে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব যে হাদিসগুলিতে পাত্রী দেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আগে রোজ থেকে বর্ণিত হাদিস এখানে দুটি হাদিস পাত্রি বিয়ের আগে পাত্রী দেখা সম্পর্কে রয়েছে আলোচনা শুরু করার আগে গত সপ্তাহে যে হাদিসটিতে গিয়ে আমরা শেষ করেছিলাম সে হাদিসটি ছিল কি সম্পর্কে সন্ন্যত হাত হাজা তাই না যেটি হাদিসা আছে তা বর্ণনা করা হয়েছিল আর তাতে যে অনেক বক্তারা থাকে। কি অথবা দেখা দেখি কিতাব থেকে সূক্ষ্ম করে নয় যা শুনেছে ওইভাবে মুখস্থ করেছে এই ভুলগুলি এভাবে থেকে গেছে ওর মধ্যে একটি প্রশ্ন ছিল যে অনেকে অনেক আরব সাহেখেরা এখানে ক্ষতিগুলো আর তার কাছে হেদায়ত কামনা করি হেদায়ত চাই তো এই যে বাক্যটি জুমলাটি এইটি সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছিলেন আমি বলেছিলাম যে সেটা থাকতে পারে হাদিস ভালো করে তলাশ করে দেখলাম যে এই বাক্যটি সম্পর্কে আল্লামা শেখ মাহাদাসারুদ্দিন আলবানি রহমতুল্লা আলহ বলছেন জুমার বিদাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে জুমার বিদাত জুমার দিনে যে বিদাতগুলি হয়ে থাকে ওইগুলোর মধ্যে একটা পয়েন্ট তিনি আলোচনা করেছেন ঠিকাতে ওই আলোচনাগুলির মাঝখানে যে বেশ কিছু বক্তারা বা খতিবরা জুমা বা এর খুদবাই ঈদের খুদবাই নাস্তাহদি বলে আরব খতিবরাও বলে আর এইভাবে অনেকে এই রাস্তাটাকে একটু প্রশস্ত করে দিয়েছে যে নবিসাল্লাম যদি নাও বলে থাকেন তো সবদের অর্থ তো ভালো কিছু লোককে নতুন বাড়াইতে মজা লাগে যার ফলে এইভাবে অনেক কথাই বেড়েছে যেমন দুয়াই কোনওানা আমাদের থেকে ফিরিয়ে দাও এত শব্দ বাড়াবের প্রয়োজন টা কি কথা তো ওইটাই ফিরিয়ে দাও আর বাঁচাও ঠিক না তারপরে নবিস বলেন নাই এইরকম অনেক দুয়াতে কিছু লোকের বাড়ানো অভ্যাস আছে সে আরব আর আজম হকান আরো হোক যেমন আমাদের প্রচলিত ওতে আরো দুটো বাক্য বাড়িয়েছে হাজাইল আমলে হাজাইল আমলে যে রোজার ফজিল হতো আল্লাহাম আল্লাহ সুমতো মাঝখানে ওয়ালি খা তো বাক্যাল হিসেত দুই দিক থেকে ঘেরে দুই দিকে দুটা বাক্য দিয়ে দিয়েছে হাদিসের আর তারপরে দুটো বাড়িয়ে দিয়েছে আর শেষখানে আরো কিছু বাড়ায় আবার হ্যাঁ যারা যারা বাড়ানোর বসবাস করে তারা বেশি জানবে আমাদের চাইতে কিন্তু আমি শুনিছি অনেকের কাছে বা ওদের ওই চটি কিতাবিতে এরকম পেদারি দোয়া লেখা থাকে নবীর দোয়া পছন্দ নয় অতি কিছু মশলা টসলা না দিলে যেমন শুধু মাছ খেলে ভালো লাগে না ঠিক না শুধু আম খেলে ভালো লাগেন কিন্তু আমের আচার করে এইরকম হয়েছে আসলে এই দুয়াগুলির ক্ষেত্রে খুদুয়াগুলির ক্ষেত্রে অনেক আলেম সমাজের অবস্থা বক্তাদের অবস্থা আপনাদের জন্য ভর্তা বানিয়ে ছেড়েছে একবার জি চাটনি বানিয়ে ছেড়েছে একবারে ছেড়েছে। মজা আলোচনা হচ্ছে আমাদের পায় গাম যখন দিবেন কোন মেয়ের পক্ষকে তখন মেয়ে দেখা সম্পর্কে শরীয়তে তার বৈধতা রয়েছে সেটা জায়েজ না মুস্তাহাব আজকে জানো জায়েজ মানে দেখা যায় শুধু জায়েজ তিনি গুন আর মুস্তাহ যদি হয়তো দেখলে ভালো সন্ন্যত মুস্তাহাবেন্লাম বলে তোমাদের কোন ব্যক্তি যখন কোন মহিলা কি করবে খাতাবা খাতাবা মানে কি প্রস্তাব পাঠানো আর আর হচ্ছে খাতাব খুতবা দেওয়া খাতা মানে খুদবা দেওয়া খাতা খুব মানে কি বক্তব্য করাশো বছর চাঁদের বারো খুঁতবো দেখে পড়া খুদবা খুতবা মানে খেতাব করা মানে যাতে সম্বোধন হয় খুতবা মানে খেতাব করা মানে যাতে অ্যাড্রেস হয় সম্বোধন হয় তো সম্বোধন সেই কথা তো যেটা শ্রোতারা বুঝে এক নম্বর কথা যে ভাষা বুঝে দুই নম্বর কথা সময় উপযোগী যখন যে রকমের প্রয়োজন রকম ধরনের কথা বুঝানো চলে আসছে তখন তখনকার জন্য তখনকার সমস্যা হয়তো কিছু তুলে ধরা হয়েছে হইতে পারে আবার নাও হইতে পারে ওই গদবাদা কিছু খুদবা আছে এখন দুনিয়া কোথা আছে কোথায় চলে গেছে কত রকম নতুন নতুন সমস্যা এসছে নতুন নতুন পাপ বেড়েছে আর যে ঈদের খোদবাগুলি হয় আরবিতে আমাদের দেশে আরব দেশে ছাড়া আরব দেশে তো প্রতি সপ্তাহে তৈরি করে নিয়ে আসে না এখন যে সমস্যা ধরেন একটা এইরকম কোন ঘটনা ঘটেছে যে কোথাও কি করেছে বম ব্লাস্টিং হয়েছে তখন ওটাই দেখবেন আলোচনা সব মসজিদে আছে না আলোচনা সাবান তো শাহানের আলোচনা ঠিক না হজ তো হজের এর আলোচনা যখন যে রকমের সমস্যা এইরকম আলোচনা গুলি আরবিতে হইতাম আমার দেশে সেই আরবি হয় না অন্তর পাঠ করা হয় যেমন মন্দিরে আর চার্চে কিছু পাঠ করা হয় ওই রকম উচিত ছিল যেই ভাষা বুঝে সেখানকার লোকেরা সেই ভাষায় খেতাব করা হচ্ছে খোদবা চলে আসি আসল খুদবা শব্দে খাতাবা বা মানে দুটোই হয় খুদবা দেওয়া বক্তব্য করা হয় আর খাতাবা বা মানে পাইগাম দেওয়া প্রস্তাব দেওয়া হয় তুই মনে করে পার্থক্য করবো যারা ভাষাবিদ তারা বলছেন মাসদারে গিয়ে পার্থক্য হবে আরবি গ্রামার যারা বলছেন খাতাবা বা একতবো খুতবা মানে খুদবা বক্তব্য খুতবা মানে কি বক্তব্য আর খাতাবা এক তো খিতবাতন মানে দিলে প্যগাম প্রস্তাবের অর্থ হয়তান দিয়েছি তখন প্রস্তাব পাঠিয়েছি বিয়ের প্রস্তাবতন আলিওম আজকে আমি একটি খুদবা দিয়েছি এখানে খাতাবা খিতবা থেকে আছে এজা খাতাবা আহাদ কুমল মার আতা যখন তোমাদের কেউ কোন মহিলাকে পেগাম দিবে মহিলা বলা হলো সাধারণত মহিলা কাকে বলে ছেলে মেয়ে হয়ে গেছে এই ধরনের তাই না তো আসলে মানে মহিলা কাকে বলা হয় সাবালিকা হইলে মহিলা বিয়ে হোক আর নাই হোক আর কুমারী হোক অথবা লাক্তা বিধবাই হোক সাবালিকা হইলে তখন ইমরা আতুন বা মারা আতুন বলা যাবে আর যতক্ষণ নাবালিকা তখন মহিলা বলা যাবে না এটা হচ্ছে আরবি ভাষা তখন যদি আরবি শব্দ এখন যেহেতু প্যাগাম দেওয়া হয় সেজন্য নবী সাল্লা সাল্লাম ব্যবহার করেছেন যখন কোনো মহিলাকে প্যাগাম দেবে তোমাদের কেউ তখন উচিত হবে ফাইনিসা আইয়ানোরা মিনহা এলা মায় উ এলা নেয়া যদি সেই পায়গাম প্রস্তাব দানকারীর জন্য সম্ভবপর হয় যে তার দেখবে দিকে তার থেকে দেখবে মানে তার শরীর থেকে এমন কিছু অংশ দেখবে এলা মায় এলা নেয়া যাতে করে তাকে বিবাহ করার জন্য তাকে উৎসাহিত করে এই দেখা আগ্রহী করে দায়ব মানে আগ্রহী করার অর্থে তাকে আগ্রহী করে বিবাহ করার জন্য না দেখেছি মেয়েটি ভালো লেগেছে এই উদ্দেশ্যে দেখবি যদি দেখা সম্ভব হয় ফালি তাহলে কোন কাজটি করে মানে দেখে নেই দেখা সম্ভব যদি হয় তাহলে দেখে নাই জানা। এখন দেখা সম্ভব কেমন করে হবে একটা তরিখা হলে প্রস্তাব দেবেন প্রস্তাব যখন গ্রহণ করবে হ্যাঁ মেয়ের অভিভাবক হ্যাঁ তখন বলবেন যে আমি দেখতে চাই ঠিক আছে আসো দেখাবো হ্যাঁ এইভাবে দেখা এটা হচ্ছে একটা আপনার জন্য সম্ভব হওয়া দেখা বাড়ির বাইরে গেলে ধরেন ঢেকে বেরোয় নেই আর একটা দেখার উপায় হচ্ছে যে আপনি বাইরে কোথাও কোনো সুযোগ সুযোগ দেখার পান হয়তো সুযোগ ভুলেন আগে থেকে মনে আছে বিয়ে করব তো প্রস্তাবটা দেওয়ার আগে আমার ইচ্ছা আছে যেহেতু বিয়ে করবে মেয়েটিকে বা প্রস্তাব দিয়েছি কিন্তু দেখি বাইরেই দেখি এরকম যদি কেউ দেখে তার চেহারা খোলা যায় রাস্তায় বাসে তো যাবে বা ট্যাক্সি তো যাবে ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি হ্যাঁ একটা নার্স বিয়ে করতে চাই অনেকে এখানে বিয়ে করতে চাই বুঝছেন না বাড়ি কোন দেশে আর কোন দেশে বিয়ে করতে চায় জি স্থায়ী ভাবে ওর সাথে সংসার করার জন্য না কি যে নাকি তারপরে অনেকের জন্য আশ্চর্য লাগে যে বিয়ে করতে চায় এখানে এখানে বিয়ে করতে চায় অথবা এমন দেশে ইন্টারনেটে যোগাযোগ হয়েছে কোনো যুবতীর সাথে বিয়ে করতে চাই অমুসলিম দেশে অস্ট্রেলিয়ার মতো দেশে ওখানকার মেয়ের সাথে ওর ভাবসাভাবে বিয়ে করবে অথবা ফিলিপাইনের মেয়েকে বিয়ে করবে কেন তোমার বাড়ি বাংলাদেশ অথবা ভালো না মুসলিমের ঘরে জন্ম নিয়েছে সেই মেয়েটি ভালো না তার কাছে আর কাফের ঘরে জন্ম নিয়েছে আর তার বয়স পঁচিশ স্ত্রী হয়তো হয়ে গেছে আর সেই পরিবেশে যে পাশ্চাত্য সভ্যতা কিরা হয় না না না খুব সতী মেয়ে আছে অস্ট্রেলিয়া কিভাবে শয়তান জয়তান আমাল শয়তান তাদের কাজলকে কিভাবে সাজিয়ে পেশ করে খারাপকে ভালো লাগে আর ভালো খারাপ লাগে জিজ্ঞেস করছিলাম আমাদেরকে যে কোথাও কোনো মেয়েকে বিয়ে করতে চান যদি দেখার ইচ্ছা হয় তো দেখা হবে কি না বিনা অনুমতিতে অভিভাবকের অনুমতি নিলেন না মেয়েটাকে জানতে দিলেন না চুপচাপ হইল তো প্রস্তাব কেন দেখার পরে তো আপনার এখতিয়ার আছে হানা করা ঠিক না প্রস্তাব দেওয়ার পর এখানে দেখে নার পরে হইলে প্রস্তাব দিলেন দিলেন না ফতুয়া আসলে আপনাদের কাছে কি ফতুয়া দেবে যাইজ না দেখেন ফতুয়া বলেছি আসলে আপনাদের কাছে একটা করে ডিগ্রি হাসিল করে মুফতি লিখতে পারলেই হইল অথবা মুফতি লিখতে পারুক আর না পারুক মসজিদের মামতি আর কোরআন হাফেজ দিয়ে ফতুয়া দেওয়া শুরু করে কি যে কি হবে আল্লাহ জানে এজন্য ফতুয়ার একটা আলোচনাই করেছি তোমরা ওখান থেকে যেখান থেকে ওরা নিয়েছে তো ইমাম আবু হানিফার কাছ থেকে আসিমে আমি তো সেমুক শেখ কাছে শুনেছিলাম তার সাথে শুনেছিলাম সেজন্য ফতোয়া দিয়ে দিচ্ছি ফতোয়া যেখান থেকে আমি নিয়েছি আমার ওস্তদরা নিয়েছেন ওখান থেকে না থেকে নিয়েছেন তারা কোন হাদিস আপনাদের যদি যোগ্যতা থাকে যে এই মাস হবে অথবা হবে না কোন হাদিসের ভিত্তিতে নিলাম কোন ইসলামের মৌলিক নীতিমালা যেটা কায়দা কুল্লিয়া ইস্তেমবাত হচ্ছে আয়াত অথবা হাদিস থেকে হয়তো স্পষ্ট দলিল নেই না শরী যেটাকে বলা স্পষ্ট দলিল নেই কিন্তু একটা মৌলিক নীতিমালা আছে কায়দা আছে। সেই কায়দার অনুমান ভিত্তিক এটাকে বলা হয় অনুমান ভিত্তিক ফতুয়া দেওয়া সম্পর্কে আল্লাহ পাক ধমক দিকে বলেছে এদের কাজী হইলে অনুমান করে কথা বলা শুধু অনুমান করা যদি অনুমতি না দেয় ওদেরকে যদি জানানো না হয় তো রাস্তাঘাটে দাঁড়িয়ে দেখা যাবে না নাকি যাকে দেখিনি করা যাবে না যাবে না আসছে ভাষ্যকার ভাষায় শোনাব ভাষ্যকার মক্কাত আমার কাজী এবং গড়ু শেখ তিনি কি বলতে চেয়েছেন বলব এখন হাদিসটা আমরা দেখি হাদিস মুসাদ আহমদের রয়েছে আবু দাও রয়েছে এবং ওয়ারিজা আলহ শেখার এই হাদিসের যারা সনদে বর্ণনাকারী রয়েছেন তারা হচ্ছেন সব আস্থা নির্ভরযোগ্য বিশ্বস্ত ও সাহুল হাকিম হাকিম হাদিস টিকে সহি মানে হাকিমে নিয়ে নিয়েছেন এবং তিনি তার ধারণা মোস্তাদ হাকেমে নিয়ে তার মানে সহি আর এই হাদিসের সমর্থক থেকে সাহাবে বদলে গেল বদলিল না বদলিল না এর আগে অসুল হাদিস বা মোস্তাল হাদিস এর বলেছি শাহেদ আর মোতাবেয়াদ বা আর মোতাবেয়াত শাহেদ আর মোতাবেতে পার্থক্য আছে মানে হচ্ছে সমর্থক হাদিস একটি সমর্থন করে এটাকেও মোতাবে বলা হয় তার তার আর সাহেদ মানে সাক্ষী সাক্ষী স্বরূপ আর ব্যাপক অর্থে দুটো হচ্ছে সমর্থক সমর্থক হাদিস তো সমর্থনকারী যে হাদিস সে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মোতাবে আর একটা হচ্ছে শাহের মোতাবে সেই সমর্থক হাদিস বলা হয় যেই হাদিসের এর বর্ণনাকারী সাহাবি একই দুই সনদে সাহাবির পরে বর্ণনাকারী ভিন্ন ভিন্ন এসেছে একটি হাদিস একটি মুসলিমে ধরেন আর সনদের বর্ণনাকারী তখন আলাদা হয়ে গেছে কিন্তু সাহাবি গিয়ে আবহাওয়ার আবহাওয়া যাবের যাবে তাহলে একে কি বলা হবে মোতাবে আরবিতে মুস্ত কায়দায় আর যদি সাহাবি ভিন্ন বিষয়বস্তু এক পায় প্রস্তাব সম্পর্কে বিয়ের প্রস্তাব সম্পর্কে এক বিষয়বস্তু এক হাদিস এক কিন্তু কিন্তু হাদিস একটি হাদিস আর হাদিসে সমর্থন করছে তাহলে কি বলবে শাহিদ এই জন্য এই হাদিস মগিরা বিন শোভা থেকে বুঝতে পারলেন এবার এই জন্য বলেছেন হাফিজ বিন হাজার মুস্তার হাদিসের পরিভাষায় সূক্ষ্ম কথা বলছেন এটি হচ্ছে শাহিদ একটি হাদিস আর এক হাদিসের সমর্থন করে হাদিসগুলি সনদের দিক থেকে মোটামুটি পর্যায়ের খুব উচ্চ পর্যায়ের নয় যার ফলে হাদিস হচ্ছে হাসান সহিদ থেকে একটু নিচে নামলে হাসান হয় আর হাসান এবং দুই প্রকার সহি এই চার রকম সাধারণ মানুষের জন্য হাদিস যদি সহিমযোগ্য আর যদি হাসান হয় তবুও আমল যোগ্য গ্রহণযোগ্য যদি সেটি হাদিস রোহিত মনসুখ না হয় হাদিসে একটি বাক্য এসছে যে ওই ব্যক্তির জন্য প্রস্তাব দানকারীর জন্য যদি সম্ভব হয় যে এমন কিছু দেখবে ওই মেয়েটির বা ওই মহিলার যাতে তাকে বিবাহের জন্য উৎসাহিত করে আগ্রহী করে তো আগ্রহী করে এমন জিনিসটা কি দেখবে কি কি দেখলে মেয়েদের মধ্যে কি কি দেখলে বিবাহের জন্য আগ্রহী হয় যে মেয়েটিকে বিয়ে করা যাক চেহারা হ্যাঁ চেহারা তো শরীরের মধ্য থেকে আর গত সপ্তাহে একটা হাজি উল্লিখিত হয়েছে যে তুন কাহুলমার আতল আরো পুরুষদেরকে আকৃষ্ট করে সৌন্দর্য ছাড়া চেহারা দেখলে বোঝা যায় সৌন্দর্যের অনুমান করা যায় যে কেমন সুন্দরী হ্যাঁ আর ছাড়াও পয়সা দেখে অনেকে আকৃষ্ট হয় বিয়ে করার জন্য অনেকেই হ্যাঁ বংশীয় মর্যাদা দেখে আকৃষ্ট হয় বিয়ে করার জন্য অনেকে আরে দেখতে ভালো কার না হোক দিনদারি আছে টাকু অপরোজগারি আছে হ্যাঁ ঠিক না এতে আকৃষ্ট হয় চারটি গুণ বলা হয়েছে কি হয়নি माय दुनेलम धन सम्पद अबी हसब अथवा वशदाथलमाल सौंदर्य दिन अथवा दिन जहां देखिए दे देख ले आकृष्ट सूतरा অধিকাংশ যুবকদের প্রস্তাব দানকারীদের উদ্দেশ্য হয় সৌন্দর্য দেখা হ্যাঁ শারীরিক গঠন সৌন্দর্য রূপ চেহারা দেখা উদ্দেশ্য ওইটা উদ্দেশ্য হয় যদি দেখতে ভালো হয় তখন বাকিগুলোর ক্ষেত্রে অনেক সময় কনসিডার করে দেয় সাধারণত লোক তো এই জন্য দেখতে বলা হয়েছে দেখলে মেয়েটির সৌন্দর্য সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে সে রয়েছে এ রয়েছে আবুহী আল্লাহ তহ থেকে বর্ণিত এই সম্পর্কে হাদিস কিন্তু খানিকটা ভিন্ন বাক্যের সাথে নবী করিম সাল্লাম একজন লোককে বললেন যেই লোকটি বিবাহের প্রস্তাব দিয়েছিল বিবাহের প্রস্তাব দেওয়া কেউ তাজাউাজা বিবাহ করা আরবিতে বলা হয় না বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে করার জন্য এই জন্য এখানে তাজাওয়াজা শব্দটি ব্যবহার হয়েছে একজন লোককে নাম বললেন যে লোকটি প্যাগাম ও দিয়েছিল প্রস্তাব পাঠিয়ে দিয়েছিল আর বিয়ে করার জন্য এখন প্রস্তুত না বিয়ে করে জিজ্ঞাসা আর নাজার তা এলাই হা ওই মেয়েটি কি তুমি দেখেছ বিয়ে যে করবে আর বিয়ের কথাবার্তা তুমি করতে যাচ্ছ পাকা তুমি কি তাকে দেখেছো না দেখি নাই দেখি নাই এর থেকে বুঝা গেল যে না দেখেও বিয়ে করা যাইজ বিবাহ করার জন্য দেখা শর্ত না না দেখি আমার মা দেখেছে বিয়ে করে নিল বাপ দেখেছে নয় আবার না যাইজ কাজ ভালো করে ভালো করে শোনে না আমাদের সমাজে কে দেখেছে আরে বাপ না দেখলে বিয়ে দেয় করা যাবে না ছেলে যদি আপনি দেখবেন আপনার জন্য তুই যা বাড়ি থেকে তাই না যে হ্যাঁ বড় ভাই বড় ভাই আপনার জন্য হারাম আমি বিয়ে করবো আপনি দেখবেন বলেন তো দেখি সমাজ আমাদের হ্যাঁ বাড়ি থেকে দানায় উঠে যাব ভাই তাই আর যদি কারো ঘরে বোন থাকে আপনার তাহলে তার কাছে বোন দিয়েছেন সেজন্যীপতি দেখতে দিল না আপনাদের কথা বাদ আমার তো আমার নিজের ভগ্নীপতি না কারণ নিজের একবারে বোন ছিল না আমার মামাত বোনের স্বামী মামাতো বোন তা মামা তো বোন তো আমি তো তার মাহারাম নই তাই না আমার জন্য বিয়ে করা যায় দূরের ভগ্ন মামা তো বোনের স্বামী মানে কি ওই রকম করেছি তাকে দেখতে দেওয়া হয়নি দাওয়াত খেয়ে দেখার সুযোগ পাইনি আরে কি রাগ তার কি রাগ অনিশ্চয় অষ্টআশি উনানব্বই কথা সেই সময় আমাকে ওর বাড়িতে আমার বাড়িতে তো বলতে পারে সাহস করে নাই কষ্ট দিত মানসিক কষ্ট দিত অথবা শারীরিক নাহলে কষ্ট দিতে পারে জাহেল মূর্খ গুলো ওর বাড়িতে খাওয়া দাওয়াতে বসছে আর ওই সময় যে আমার ওপর তার বর্ষণ শুরু হয়েছে বেশি তোমরা আমাদের দেখলে আমি বললাম কি আপনি হালাল বলছেন অনেক বড় কিন্তু বলতে তো এখন তার চুপ থাকা যাচ্ছে না তোমার হালাল বলছেন বলেন কোন আয়াত হাদিসের ভিতরে আপনার জন্য দেখা হালাল যা না যাই আপনার জন্য দেখা তো বলছে ওই এই এখানে চলবে না এই দেশে চলবে না আমাদের দেশের পাপীদের কথা তার মানে ইসলামে এমন বিধিবিধান দেওয়া হয়েছে আপনি পাই বাড়াইতে পারবেন না অচল জিন্দিগি অথচ এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ বলছেন যে ডিন পূর্ণাঙ্গ জীবন বিধান আর এরা বলছে যে বছরই তো পারবেন না ইসলাম যদি পদে পদে পালন করা যায় একটা কদম কোথাও রাখা যাবে না কিছু করাই যাবে না আবুজুবিল্লা চুরি করা যাবে ডাকাতি করা যাবে না বেমানি করা যাবে লুচামী করা যাবে না চরিত্র অশীলতা ছড়ানো যাবে না হ্যাঁ ওইগুলো করা যাবে না কিন্তু ভালো পবিত্র জীবন যাপন খুব সুন্দর করা যাবে এই জন্য আল্লাহ দিন নাজেল করেছেন আমি আমার জীবনে কোন লোককে ওইরকম ঝাড়া দিয়ে শক্ত ভাষায় কথা বলিনি বললাম झगड़ा ही गलो तो है मुस्लिम सभ्यता सब गलो देखते, देखते भाई देखते भाई बुजे नहीं देवर भाषू देवर भाषू देवर भाषू देवर भाषू तो महराम দেবর ভাসুর থেকে সতর্ক থাকতে কে ওইভাবে মহিলাদেরকে যেমন মর থেকে সতর্ক মোড় থেকে চাও না যেখানে রিস্ক আপ্রাণ চেষ্টা করেন জান বাজাবার জন্য ঠিক না আর বাপের ক্ষেত্রে ভালো করে বোঝেন অনেকে মনে করে যে আমার বাপ দেখবে অসুবিধা দিকে আমি বিয়ে করো আমার বাপ দেখবে ও তো নিজের বৌমাকে দেখবে তার বৌমা হয়েছে নাকি যতক্ষণ আপনি কবুল না করেছেন কাবেল তামিল কবুল করলাম কথা না বলেছেন তো আপনার বাপের হয়েছে কি বাপের জন্য বিয়ে করা যাই না আপনি পায়গাম তারপর আপনার বাপের পছন্দ হয়ে গেল যাইজ কি যাইজ না আর মেলা জায়গায় ঘটনা ঘটেছে ভালো করে শুনে রাখেন বাপ দেখতে গেছে ছেলের তরফ থেকে দেখে তারই পছন্দ হয়ে গেছে আর কি ছেলেকে দেওয়া যাই নিজেই স্বীকার করে করিনি নিজেই ছেলের হক মেরে ফেলেছে ছেলের হক হয়নি কিন্তু উদ্দেশ্য তো আর যখন তোমার সমাজ ওই রকম খেয়াল রাখো যে ছেলের জন্য কিছু জন্যই গেছে। হ্যাঁ এখানে একটা কথা মনে রাখেন অনেক যুবকরা আবার এটাও একটা ভুল এইদিকে যেমন ভুল আমাদের সমাজে জাহিলি সমাজ অন সমাজ তখন আর একটা ভুল যুবক ছেলেরা কিছুটা ইসলাম বোঝা করে কারো জন্য দেখা যায়স নয় আমি বিয়ে করব আমি দেখব। আর যুবক মানুষ একটা ও প্রথম ওকে যুবতীকে দেখলে প্রশ্ন চোখ বন্ধ করে কারণ ও বিয়ে করার জন্য আছে। এই নিয়ামত পাওয়ার জন্য সুতরাং ওর চোখে সব ভালো থাকে কালো ভালো থাকে চরিত্রহীনাও ভালো দেখে বেহায়াকও ভালো থাকে সব ভালো থাকে যার ফলে শুধু যদি ওই যুবকের ওপর ছেড়ে দেন যে আপনার ছেলে বিয়ে করে বাবা তুই দেখায় তুই দেখলে হবে स्त्रीयारेरा से क्षेत्र स्थायी बी ऐसे जाले फेस जा। ता भलो हलो ना जन मध्यम पंथा हम पुरुष मध्य अपनी देखें साथ बंधु देखें बाप देखें আপনার ভাইরাও দেখবেন না যদি মেনে তবে আপনার মা দেখুক আপনার মা দেখুক জি হ্যাঁ আপনার বোনেরা দেখুক জি আপনার খালাফু দেখুক যদি আস্থা না হয় কি এত আমান লোক আমাদের সমাজে মা কেও পাওয়া মুশকিল অনেক সময় বোনদেরকেও পাওয়া মুশকিল বোনরা চায় না হয়তো ওখানে পাবো না কিছু গরিবের বাড়ি ওখানে পাবো না ভাইটাকে বুঝিয়ে দেবো না ভালো হবে না হতে পারে এরকম তাহলে আপনার বংশে যে সব যেসবা আছে তাদের মাধ্যমে আপনি দেখেন তাদেরকে দেখতে বলেন দেখার পরে তাদের একটা পরামর্শ নেন আর সবগুলি মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেন তাহলে সফল হইতে পারবেন এই ক্ষেত্রে আর দিন হচ্ছে মধ্যম পন্থা দিন হচ্ছে কি যখন বললো না দেখি নাই না দেখে বিয়ের জন্য থেকে তার না দেখেও বিয়ে করা যাইজ আছে আপনি যদি প্রস্তুত থাকেন মানসিক দিক থেকে যেমন আমি শুনেছি ভালো দেখার কোন প্রয়োজন নেই বা মা দেখেছে যথেষ্ট অসুবিধা নেই আমি দেখবো না বিয়ে করব যাইজ কোন অসুবিধা নেই কিন্তু দেখে নেওয়া মুস্তাহাব অধিকাংশ হলামাদের নিকট দেখে নেওয়া সন্ন্যত মুস্তাহাব নবী সাল আলী যেহেতু নির্দেশ রয়েছে উৎসাহিত করেছেন দেখার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় কতটা অংশ দেখতে পারবেন এই ক্ষেত্রেও দুই দিকে দুটো ভুল রাস্তা রয়েছে আর হক হচ্ছে মাঝামাঝি হক হচ্ছে समाजे समाज मुसलिम समाज एक सामाजिक बंधने एम भाव बाधा देखा दोषार एक कत बेबा कथा আজকে বিশ বছর ৩০ বছর আগে ছেলে লজ্জা নেই বিয়ের কথা বলতে পারিনি আর আমার এই শুক্র তো আর বলছে না আমি দেখবো মানে আপনি বড় বেহাদব হয়ে গেলেন বাপ মায়ের কাছে বংশধরের কাছে তাই না এই যে সামাজিক অবৈধ বন্ধন এটা হচ্ছে দি কঠোরতা না আর একদল মুসলিম সমাজের মডার্ন হয়েছে সারা দুনিয়া ঘুরে ইউরোপ আমেরিকা ঘুরে দেখে যে বিয়ে করার আগে বছর দুই বছর ফ্রেন্ডশিপ করে আর তারপরে নি এক দেশ থেকে এক দেশ ঘুরে বিভিন্ন হিলে গেল বিচে গেল আর কোথায় ঘুরলো একে অপরকে চেললো তাদের বাসে কি বলে যাবেন একে অপরকে একটু চেনে নিলাম আমার তার সাথে চলবে কিনা সেও আমাকে কাছে দু চাই বছর সব কিছু করল আর সবকিছু করার পরে পছন্দ হলে বিয়ে করল আর না হইলে আমি দু তিন বছর এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা বুঝা গেছে দুটোই হচ্ছে অন ইসলামিক পরীক্ষা দেখতে দেবো না দেখবে কেন মা বাবু যেটা ফেসালো করে দিয়েছে বাস এটা ইফতফারিদ এটাও ইসলাম নয় আর আজকাল ছেলেরা শিক্ষিত হয়েছে সুতরাং ছেলেদেরকে স্বাধীনতা দিতে হবে একটু দেখা শাখা তারা করুক আর ছেড়ে দে। যদি এরকম ঘোরার জন্য ইয়াহুদি খ্রিস্টান হিন্দুদের মতো বিভিন্ন দেশ নিয়ে ঘুরছে এক শহর থেকে আর শহর ঘুরছে ফিরছে আমদ ফি করছে আর এক অপরকে চিনছে তাদের ভাষায় এসব যদি নাও করে কি করে দেখতে এসে নির্জনে ছেড়ে দেয় ওরা একটু গল্প স্বল্প করছে করুক মাঝে মাঝে গল্প সল্প করার সুযোগ দেয় করে কাছাকাছি হোক তাদের যদি প্রসিদ্ধ হাদিস কোন একজন পুরুষ কোন অপর মহিলার সাথে যদি নির্জনতা অবলম্বন করে যেখানে হোক না কেন অবলম্বন করে গাড়িতেই হোক কারটা মহিলাকে শুধু অথবা কোন রুমেই হোক অথবা ডাক্তার আর নার্স হোক হ্যাঁ ফিমেল নার্স আর পুরুষ ডাক্তার এইরকম হোক যেখানে হোক না কেন অথবা অফিসে অফিস সেক্রেটারি মন্ত্রী সাহেবের পি এ যেগুলো বলে তাদের সেগুলি হচ্ছে মহিলা আর অফিসে মহিলা জন পুরুষ নির্জনতায় নারী যে নির্জনতা অবলম্বন করে প্রস্তাব দিতে এসছে যে আমায় যখন হবে একটু ফিরি ছাড়ি দশ মিনিটের জন্য একটু সেরে গেল বাপ মা গেল। গেলো বাপ তো আসলে না ভিতরে থাকলো মাটা একটু গেটে উঠেছিল যে একটু ঠাক করা একটু গল্প স্বল্প করু আর আমরা যাইজ এতে মনে করে যে মেল মোহাম্বত হবে ভুল কথা বরং সন্দেহ সৃষ্টি হবে এর বাপমা যদি যদি আমার সাথে বিয়ে করবি কেউ করবোনা ছেলে চালাক আবার ছেলে কেউ চালাক বিয়ে করবি করবো না কোন ঠিক আমার সাথে যদি গল্প করতে পারে এভাবে খোলা খুলি তো এর আগে তার ট্রেনিং হয়ে আছে এইদিকেও চিন্তা করবে ঠিক না জি আমি এক ভাইকে জানি বিয়ে করার আগে টিউশন পড়ে তো আর মানে বিয়ে করে দেয় বিয়ে করার পরে ওই ছেলে বলছে যেহেতু বন্ধু মানুষ বা পরিচিত মানুষ বলছে যে ওর বাপ ভালো না কিভাবে আমার সাথে ছেড়ে দিত দেখছেন শ্বশুর শাশুড়ি বলছে ভালো না আমার জন্য একটু সুটকি একটু করা করা উচিত না না, বলছে ছেড়েছিলেন কেমন বাপ মা হবেন যদি না ছাড়তেন তো প্রশংসা করতো আমার শাশুড়ি খুব স্ট্রিক বিয়ের আগে অনেকবারই আমি চেষ্টা করিছি যে একটু নির্জনের কথা বলো কোনো চান্স পাইনি নাম করবে না করবে না সোনাম করবে আর যদি এরকম সুযোগ দেন যে একটু সুযোগ তাহলে বদনাম পিতা হবে সারা জীবন जर सब समय देखें स्वीकार करना क्योंकि आवधान देखार क्षेत्र इस मध्यम पंथ रही ना देखा नई আর দেখবেন একবার লাগামিন বলছেন নাইলুল মা আরিফ নামে একটি কতটা দেখা যাবে এই সম্পর্কে বিবাহে ইচ্ছুক তার জন্য জায়েজ এতটা পরিমাণ দেখা যতটা সাধারণত মহিলাদের প্রকাশ পাই যেমন উদাহরণস্বরূপ বলছেন গাওয়াজহিন চেহারা চেহারা দেখবি আসল সৌন্দর্য রয়েছে এবং দিমত নেই তাই না চেহারা দেখবি গলা ঘাড় এইগুলোর ক্ষেত্রে বলছে না এটাও দেখতে পারি ইয়ে যে করবে তার মাথার কাপড়টা ফেলে আমাদের দেশে আবার এতটুকু আছে মাথার কাপড় নামাতে চাইবে না হয়তো স্কুলে যাই তখন ওরনা শুধু গলায় থাকে গামছার মত কিন্তু যেদিন দেখতে এসছে তাকে সেই করে না করে না সেই দিনে দেখা গেছে মনে হচ্ছে কত পর্দানাসীন আসলে তো পর্দানাসীন না সেই দিনে যেন পর্দানাসীন আমি দেখতে এসছি ওই না বরং এই দিন এনে অনেকটাই জায়জ রয়েছে কতটা জায়জ রয়েছে শুনে রাখা এই ঘাড গলা এগুলো দেখতে পারে যদি কিছু দেখতে হয় তাহলে এই ক্ষেত্রে মহিলাদের মাধ্যমে দেখে নেওয়াটা ভালো হাত হাত দেখতে পারে এতদূর পর্যন্ত দেখবে হাত কেমন তা খুলে দেখতে পারে শুধু এতটুকু না ওয়াকিন পাও দেখতে পারে পায়ের কতটা দেখতে পারে এখানে উল্লেখ হয়নি কিন্তু প্রস্তাব দিতে চাই তো এই আতে পারবি আল্লাহ এজা বা আর যদি দেখে যে সম্ভাবনা আছে যে এই ছেলে এমনি তামাশা করার জন্য দেখছেন না বিয়ে করবে আশা করা যায় তাহলে দেখাবে আর যদি দেখা যায় যে না এর রেপোর্ট খারাপ রে এর আগে দেখা হয়ে গেছে আমি চিনি ছেলেকে বিয়ে করার আগে দেখেছে তাবে না বারবার দেখতে পারবে এটা একটা মাসলা কারণ ইসলামী অনিচ্ছা কিন্তু একবার রাস্তাঘাটে যে কোনো জায়গায় না না মানে হঠাৎ করে নজর পড়েছে আপনি খেয়াল করেন হঠাৎ করে সামনে মহিলা এসছে আপনি হঠাৎ করে সামনে একটা নার্স এসছে পুরো দেখলেন তার চেহারা মাথাও খোলা আছে দেখলেন ঠিক না অনিচ্ছা কিন্তু বাড়িতে ঢুকেছেন মহিলারা যে ছিল আপনি জানেন না যে এখানে মহিলারা বসে আছে হঠাৎ করে ঢুকে যা সামনে মহিলারা পড়েছে যে অবস্থায় দেখেন যতটা হতো আহ আপনি সালাম দিয়ে ঢুকলে অনেক সময় হয়তো ওরা হয়তো খেল করেনি আপনার উচিত সালাম দিয়ে কিন্তু এক রুম থেকে আরেক রুমেন না যে অন্য মহিলারা আছে নজরে পড়ে গেল অনিচ্ছেকৃত যেটা পড়ে সাথে সাথে নজর ফিরিয়ে নিতে হবে নজরটাকে যদি ধরে রাখেন দ্বিতীয় তৃতীয় যদি আবার একবার দেখার পরে কেমন লাগলো আবার একটু যখন সুযোগ পেলে দেখেই তাহলে হারাম দ্বিতীয় নজর হারাম কিন্তু যখন আপনি প্রস্তাব দেবেন বিয়ের উদ্দেশ্যে তখন বারবার দেখতে পারেন মেয়েটিকে বারবার দেখতে পারেন একবার দেখলেন হ্যাঁ কথা বলাইতে পারে অসুবিধা নেই জিজ্ঞেস করেন কিছু হ্যাঁ যাতে করে বুঝা যায় যে কথা বলাটা কেমন হতে পারে যে দেখতে তো সুন্দরী কিন্তু কথা বললে আমার এই কথা বলার ভঙ্গিমা পছন্দ নয় হয়তো আপনার কথা বলা তো তার কণ্ঠে স্বরে দোষ থাকতে পারে সুতরাং সেটাও করে নেবেন বার বার করে দেখ দুইবার তিনবার দেখছেন ভালো করে এইভাবে দেখছেন তার পর্দা করে আচ্ছা মেয়ে মা কি শাশুড়ি হয়ে গেছে নাকি তখন তাহলে মেয়ের মা এখনো হয়নি তাহলে মেয়ের মা চেহারা খুলে এসে যদি বসে হবো জামাই আমাদের জামাই বলে না হবো জামাই জায়েজ না যদি বসে এসে বোরখা পরে এসে বসবে যে মেয়েকে দেখাবো এই কিন্তু মায়ের সামনে মা পাশে বসলো বোনেরা বসলো অসুবিধা নেই পর্দা করে বসুকরে ঢেকে দেখাবে খুলবি। তার উদ্দেশ্য হ্যাঁ ওই মেয়ের মা এখনো শাশুড়ি হয়নি বুঝা গেছে যেমন একটু আগে বললাম কথাটা ক্লিয়ার হয়েছে না জি হ্যাঁ যে বাপ এখনো শ্বশুর হয়নি যেই দিন শ্বশুর হয়ে যাবে আপনি কবুল করবেন তখন আপনার বাপ আপনার ওয়াইফের জন্য মারম হবে যখন তার জন্য সফর করা যায় নির্জনে থাকাও যায় কোথাও সফরে গিয়েছে বৌ মা কিনিয়া রাত হয়ে গেছে হোটেলও থাকা যায় ফিতনা মুক্ত হইতে হবে ফিতনার আশঙ্কা যেন না থাকে যদি দেখে ইমান দুর্বল বাপ চরিত্রহীন যদিও বাপ হোক না কেন মাহরম আপন ভাই আপনার ওয়াইফের কিন্তু চরিত্রহীন না এর ইমান দুর্বল না আমি পড়াবো না তোমার ভাই হলে কি তার সাথে আমি পড়াবো না তার সাথে তোমাকে চিকিৎসার জন্য যেতে দেবো না তার সাথে বিদেশ যেতে দেবো না আপনার অধিকার রয়েছে মানুষের মতো মানুষে নেমে গেছে বোনের ক্ষেত্রে মাহারমদের ক্ষেত্রে তার জন্য সফর করা বা নির্জনতা অবলম্বন করা নির্জনতা জায়জ আচ্ছা এই মাসলাই দেখা মুস্তাহাবনা মোবাহ বলছেন যে হামবেলি মজাহ প্রসিদ্ধ হচ্ছে যে জায়জ শুধু মানে দেখা না দেখা সমান জায়গ কোনটাকে বলে জায়জ কোনটাকে বলে যেটা করা না করা দুটুই সমান কোনো পার্থক্য নেই করা না করা দুটোই সমানি অনেক অধিকাংশ আলামাদের মত হচ্ছে ফাহুয়াল ইসতেহবাব দেখা মুস্তাহাব কোন কোনদ বলে ব্যক্ত করেছেন কারণ নবীলের হুকুম যেটা পালন করা কমপক্ষে সেটা সন্ন্যাদ আর মুস্তাহাব ব্যাপক করতে যে ভালো কারণ এত গুরুত্বপূর্ণ বিষয় নয় যে ফরোজ ওয়াজেব হয়ে যাবে লক্ষণ হয়ে যাবে তাহলে এটা কিস্তাহাবাসলন ওমান তিন ইমাম মুস্তাহাব ইমাব আবু হানিফা মালিক সাফে এবং এমাম আহমাদ চতুর্থ এমামেরও একটি বর্ণনা আহমদের অনেক বর্ণনা থাকে কখনো তিনি মুস্তাহ বলেছেন কখনো জায়েজ বলেছেন তিনি যখন যখন তার কাছে নতুন এটা মশলায় এটা হাদিস পেতেন অথবা তিনি দেখলেন যে না এটাকে আমাকে বেশি শক্তিশালী লাগছে তাড়াতাড়ি করে তিনি মত পরিবর্তন করতেন যার ফলে এমাম আহমদের ক্ষেত্রে দু চারটা মত অনেক সময় পাওয়া যায় তাহলে সাড়ে তিন ইমাম বলতে হবে তিন আর তারপরে ইমাম আহমদ একটি বর্ণনা হচ্ছে যে বিয়ের আগে দেখা সন্ন্যত মুস্তাহ বলছেন আর ভাষ্যকার যে আন্না মান আর কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করতে চায় ফাল এলা মালাই সওরা অতটা দেখবে যতটা নারীর আওরাত পুরুষদের আওরাত পুরুষদের আওরাত হচ্ছে ঢেকে রাখার স্থান শরীরের নাভি থেকে নিয়ে কি পর্যন্ত হাটু পর্যন্ত এতটা আওরাত পুরুষের নারীরও কিন্তু নারীর অতিরিক্ত আর আওরাত আছে জি পেট পিঠ পে পে পেট পিঠ রয়েছে বক্ষ রয়েছে পেছন দিকে রয়েছে সামনের দিকে রয়েছে এইগুলি নারীদের আওরাত এগুলো দেখা যায় এই জন্য এর আগে যেটা বলা হলে যে এতটা এতটা দেখতে পারবে তাই না শাড়ি দিয়ে যদি ঢাকতে পারেন ব্লাউজ আগের যুগের মতো যদি কামিজ আমাদের দাদি দাদিনানিদের যুগে ছিল জানেন এই ব্লাউজ ব্লাউজ এর বিকৃত যেটা আসল অর্থ ব্লাউজ সেটা হচ্ছে বেলেহাজ মানে নির্লজ্জ পোশাক लज्जा करनाल्ज बेला, पोशाक पड़ते महिला रास्ता घाटे बड़े पुरुष लज्जा नहीं पेट खोला देखा जा আর যে আছে। পড়া যে হাতে ভাঁজ পড়ে আছে সব দেখা যায় কি আকর্ষণ নাজাইজ হারাম এই জন্য নির্লজ্জ পোশাক এই রকম ব্লাউজ হিন্দুদের পোশাক তবে ব্লাউজ যদি একবারে কাপড় পুজো ঢাকা থাকে আর এর চাইতে ভালো ঢেলা ঢালা যদি এটা পরে বাইরে না, ঘরে স্বামীর কাছে হইলে ঠিক আছে কিন্তু দেবরের সামনে যাচ্ছে সামনে অসুবিধা নেই স্বালোক ছেলে মেয়েদের সামনে যদি পেটপিট খোলাও থাকে ব্লাউজ পরে থাকে এমন কোন অসুবিধা নেই কিন্তু আবার মহিলাদের সামনে কিন্তু যারা মাহারানায় তাদের সামনে যায়জ নাই যার ফলে এই পোশাক পরে বাইরে বেরো হওয়া কোন মতেই যাইজ নাই আর আগের যুগে কিরকম ছিল এটাকে কামিজ বলা থাকতো শাড়ি থেকে নিচে এখানে চলে আসতো কামিজ বলা হইতো ওইরকম হলে তো ভালো বলছেন যে সঠিক মত হচ্ছে জাহিরুল হাদিস ইসতেবাবু হাদিস এর আলোকে মুস্তাহ হটাই হচ্ছে সহি যে দেখা আগে দেখে নেওয়া মুস্তি একই কথা দেখতে পারবে বিশেষ কোন জায়গার কথা উল্লেখ করা হয়নি তুমি দেখিনি যাতে তুমি আগ্রহী হতে পারো বিয়ের জন্য সব কথা বলা হয়েছে নবন আরেকটি হাদিস রয়েছে এখানে বলি দেখার ক্ষেত্রে তৃতীয় হাদিস রয়েছে একজন সাহাবি এক আনসারি মেয়েকে বিয়ে করো না চোখে একটা একটু সমস্যা আছে তার মানে চোখ হয়তো আনসারিদের মধ্যে হয়তো এইরকম ধরনের কিছু ছিল রোগ যেটা ব্যাপক হারে ছিল যে আনসারি মেয়েদের চোখটা দেখতে একটু অত সুন্দর লাগে না বড় হইলে সুন্দর লাগে চোখ যদি একেবারে খুব ছোট হয়তো ভালো লাগবে না অথবা চোখ যদি টেরা হয় বুঝেন আপনারা হ্যাঁ বুঝেন না হ্যাঁ টান দিয়ে আছে ব্যক্তি ভালো লাগবে না তো এগুলো আপনার বেশি বুঝছেন কিছু নেই সাহাবা তবে সাহাবাই কেন যতটা বুঝেছেন এবং সাহাবাই কেন আমল কেমন ছিল আমাদের দেখতে হবে নবিসাম হাদিসে কিছু না স্পষ্ট কতটা আমরা দেখতে পারবো শরীরের কিন্তু সাহাবে কি বুঝেছেন নবিসাম থেকে সরাসরি এবং তাদের আমল কেমন ছিল আর এতটা আমরা জানলাম কায়দামুল নীতি যে এতটা দেখা যাবে যতটা দেখাতে গিয়ে মেয়ের পক্ষের আপত্তি না থাকে দিনদার মেয়ের পক্ষ ওই ওইভাবকের আপত্তি না থাকে আর আপনি একটু আকৃষ্ট হন বিয়ের জন্য মানে বুঝে নেন না সুন্দরী আছে এতটা দেখা এই ক্ষেত্রে বলছেন আলীর মেঘ আলী রাজি আল্লাহর মেঘ যার নাম ছিল তখন আলী রাজিয়াল সাদরে গ্রহণ করলেন তারপরে ভাগ্যবান মনে করলেন আর উমার্লাহ তালানহর অনেক দিনের স্বপ্ন ছিল যে নবী করিম সাহায্য বংশে কোন রং করে ঢুকবো বংশে ঢুকবো এখানে এই বিষয়টা বলে দেওয়া জরুরি হবে কত যে ভালোবাসা মেয়েদের পাইগামে চান্স নিতে পারলেন্লাহ দুইটা মেয়ে দিলেন নবী সালাম গেল হাত হয়ে গেল যাই তো আগে বিয়ে হয়ে গেছে মক্কাতে হ্যাঁ আবুল আসিমিন আলী রাজিয়া আল্লাহ আনহার সাথে তো শেষ চারটা মে শেষ আর তো মে পেলাম নবীর জামাই তো হইতে পারলাম না তখন কমপক্ষের নবীর সাথে একটা আত্মীয় তাহ রিলেশন সেই জন্য শুধু মন জয় করার জন্য যে উমারের একটা অভিমানের উমারের মনের চাহিদা যে নবীর সাথে একটা আত্মীয়তা আমার হোক জামাই হইতে পারলাম না তো জামাই কোরি কম্পোক জামাই করতে পারলেন ওই ক্ষেত্রে খানিকটা কামিয়া হয়েই গেল যে হ্যাঁ তারপরে যে স্বপ্নটা ছিল যে নমেস্লাম হ্যাঁ নতিন তো পেলাম যাক বিয়ের প্রস্তাব দিলেন আলী রাজিয়া সাদরে গ্রহণ করলেন বিয়ে দিলেন এটা থেকে বোঝা যায় যে সিয়ারা চিত্রটা তুলে ধরেছে বিকৃত बड़ी शत्रुता आलियाप चलो चापे मुखे निरुपाय बोलें ना कि जो तरह तरह जो रा এই অকৃত ধর্ম পেশ করে আর মুসলিম জাতিকে গুমরা করে আর অসংখ্য মানুষকে অসংখ্য মানুষকে এমন করে গুমরা করেছে যে আল্লাহ যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাজি হওয়ার তারা রাজি হতে পারছে না তার মানে কোরআনের অস্বীকারী তারা মোকাজিল কোরআন কোরআন অস্বীকার আল্লাহ বলছে রাজি আল্লাহ আনো আমি রাজি হয়ে গেছি আও বা কারো মার উপর আর এরা আফেজি ইরানি আমরা রাজি নয় কোরআন অস্বীকার করে নই। এখন কোরআন অস্বীকার করে তার হুকুম কি হইতে পারে শোনেন আপনি আপনি কোরআনের একটি আয়াত যদি অস্বীকার করে আর মুসলিম থাকার যোগ্য আছে। গুজার দান করেন। আজকাল আমাদের সন্নিদের মধ্যে কিছু লোকেরা আছে তারা এই ইরান ঘাসা বিশেষ করে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করেন কারণ নাম তো তাদের সন্নি আর সন্নি সংগঠন কিন্তু আসলে কাজ ক্ষেত্র সবগুলি তাদের ওই সিয়াদের जमायत बहु जुवको गुमराह रेखे गुमराहर अजी आल्लाह ताल देखते जख चाह मे के पालन उमर सामने আপনার এই যে আপনার এই যে হাড্ডি টা আছে হাঁটুর নিচে থেকে শুরু করে একবারে পা পর্যন্ত জি তো এই যে পা আর হাঁটুর মাঝখানে টাকনা আর হাটু এর মাঝখানে এটা হচ্ছে শাক জি জি পায়ের নলা জি এটা খুলে দেখেছেন তাহলে বোঝা গেল যে এতটা দেখা যাবে যে পাটা কেমন দেখার জন্য টাকার নিচে যদি একটু কাপড় উঠিয়ে দেখেন তো যাইজ আছে এই ক্ষেত্রে আপনি নিজে আবার হাত দিয়ে উঠে তো শুরু করিন না অনুমতি চাইবেন মেয়ের মাকে বলবেন অর্থাৎ মেয়ের বোন বলবেন যে আমি একটু দেখতে চাই জি হ্যাঁ এইভাবে বলবেন না হলে মার খেতে হবে অনেক সময় লামা বাসা বিহা যখন আলী রাজিয়া ছিলেন আপনার সবাই এক বাকি ফটো দিলেন বিনা অনুমতি দেখা হবে না স্কুলে যা আমাদের সবাই এরকম করে স্কুলে মেটি যায় কলেজে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে গাছের তলে দাঁড়িয়ে আছে হেঁটে যাবে দেখবো হ্যাঁ রিক্সায় যাচ্ছে দেখব রাস্তায় দাঁড়িয়ে আছে হ্যাঁ বিভিন্ন জায়গা থাকে বিদেশ থেকে যাই হোক শোনেন মাসের অনুমতি যে আমি তোমাকে দেখব অথবা মেয়ের পক্ষের অনুমতি যে আপনার মেয়েকে দেখব এরও প্রয়োজন করেনাদুল্লাহ আল্লাহ ফেলো যাবেন দলিল বিনা দলিল ফোতো দেবেন না যেখান থেকে এমাম সাহেবেরা নিয়েছেন ওখান থেকে নেন বললাম না একটু আগে যেমন এখানে আর লেডিজ মার্কেটে চলে যান সকাল বেলা তো আপনারা ডিউটিতে থাকেন সকালবেলা একদিন গাড়ি নিয়ে যাচ্ছি শিকো দিয়ে আর বিভিন্ন হসপিটালের মহিলার বড় বড় বাঁশে এসে শপিং করার জন্য নামছে আর ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি অনেক মাছি আদম এত মাছি কেন আদম সন্তান কখন থেকে মাছি হইল। করছে যেমন ছিলা কলা বা খোলা মিষ্টি আর খোলা মিষ্টির মতো আসছে একেবারে মাথা কোলা চুল খোলা চেহারা কলা এসব মহিলার আসছে নার্স মুসলিম অমুসলিম সব শপিং করার জন্য বেহাইয়া বেপার দা হয়ে আর কি ভিড় ভাড় গাড়ির ওই রাস্তা দিয়ে মাদ্রাসা গাড়িতে যাচ্ছি আশ্চর্য হয়ে গেলাম এখানে দেখবেন কি আপনারা যাবেন না মহিলা দেখতে যাবেন না এই যে সিটি ফ্লাওয়ার আছে না সিটি মহিলাদের খুব ভিড় থাকে আর ওখানে গেটের বাইরে দেখি বাঙালি দাঁড়িয়ে থাকা শুধু কোনখানে চেহারা খোলা মহিলা ঢুকছে একটা হয়তো আহ অথবা খাদ্যামা ঢুকছে বেরোচ্ছে ওইসব শুধু দৃঢ় হ্যাঁ দর্শনের জন্য এসছে এরা দর্শন করে এরা এই হারাম কাজ করে এরা হচ্ছে মাছি মাছি আর ওই মহিলারা যা মেলা আসে তাদেরকে খুব একটু বদর ভাষায় বললে বলা হয় যে ওই মাছি ভ্যান ভ্যান করে বসে ওই রকম দোকানে রসগোল্লা আর না হলে ছিলা কলা আর না হলে মাছি বসে নংরা জায়গায় বলতে পারেন যেসব মাছি পেশাব পাইখানা বসে নংরা জায়গায় বসে পচা সড়া জায়গাতে আর দুর্গন্ধ যেখানে ছড়ে সেখানে বসে তো এগুলো হচ্ছে দুর্গন্ধময় কোনো কিছু আর ওখানে ওই দুর্গন্ধের মাছি এগুলা যাবে রাজি আল্লাহ তালানহ আমুল মুসনাদ আহমাদ রয়েছে বর্ণনা করেছেন যুবক মানুষ তার পিতা শহীদ বলছেন যে একটা বালিকাকে মেয়েকে আমি পাইগাম দিয়েছিলাম ফাখন আতা খাব্বা আল্লাহ ওর জন্য আমি রাস্তায় লুকিয়ে থাকতাম দেখার জন্য লুকিয়ে থাকতাম লুকিয়ে লুকিয়ে দেখতাম তা খাব্বা মানে লুকিয়ে থাকে এখনো সৌদি রা বলেটিকে যে আমাকে তাকে বিয়ে করার জন্য আমার এই দেখাটি কি করলো উৎসাহিত করলো বা আকৃষ্ট করলো তোহা অতপর আমি তাকে বিয়ে করলাম অতপর তাকে আমি বিয়ে করলাম তাহলে বেনা দলিলাম কথা বলি না বুঝা গেল এবারে তাহলে বেনা অনুমতিতে যদি আপনার বিয়ের উদ্দেশ্য থাকে তাহলে দেখতে পারবেন আর তার জন্য একবারে যথেষ্ট না প্রতিদিন আপনি ধারণা দেবেন যে মেয়েটাকে যেহেতু বিয়ে করব। আর প্রতি সপ্তাহে বা প্রতিদিন তো স্কুলে এটা দিয়ে যায় কলেজ যায় ডেলি ও রাস্তায় দাঁড়িয়ে দেবেন নাকি না সেটা মোটেই না একদিন একটু ভালো করে দেখে নিয়েছেন যথেষ্ট হয়ে গেছে না আমার দেখা পুরো আলাদা বলছেন আমাদের সাহাবি পাওয়া যাবে না যে এক বিয়ের উপর এত দুর্বল আমাদের মতো ছিলেন যে একটি যদি মেয়েকে বিয়ে করেছে বা একটা স্ত্রী ছিল এমন সাহাবি আমার মনে হয় পাওয়া যাবে না বুঝলেন এবার কথা আর আজকাল আলেম সমাজ আর সাধারণ সমাজ সব এরা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠাকারী বুঝছেন না ওই আল্লাহিদ নয় বিয়ের ক্ষেত্রে জি জি জি আরবদের মাঝে এটা কথা আছে যদি কারো একটা স্ত্রী থাকে মাসা আল্লাহ জি তো আমরা হচ্ছি তৌহিদ প্রতিষ্ঠাকারী দুর্বল ইল্লা আল্লাহ সবসময় বলতে হবে হাজারে একটা দুটা করে এক দুটা পাওয়া মুশকিল ভালো ভালো মানুষকে দেখেছি আরে মাদ্রাসা পড়া আলেম সমাজ বিয়ে করেছে বিয়ে করার পরে বড়টা খোঁজ নেই বিয়ে করার পরে না তোদের জন্য জায়েজ নাই বিয়ে বহু বিবাহ ইসলামে রয়েছে তার অনেক উপকারিতা রয়েছে কিন্তু তার জন্য শর্ত রয়েছে এর আগে प्रथम दिखाई आलोचना है तो मुश्किल खराब लोक गहु विवाह बदनाम होता है बहु विवाह बहुविवाह सम्पर्क प्रचार माध्यम गुली एम भाव उठे पड़े लेगे प्रचार माध्यम ग मुस्लिम देती ইসলাম দ্রোহীগুলো আছে ইসলামকে পছন্দ করে না আর অসলিমদের হাতে যার ফলে বহু বিবাহ এমন কোন সাহাবি পাওয়াই মুশকিল যে শুধু একটা স্ত্রী ছিল তার আচ্ছা এতক্ষণ তো ছেলের দেখারই আলোচনা হইলা মহিলারা আমার আলোচনা শুনলে ওরা ভাবে যে শুধু আলোচনা আমাদের কি শুধু দেখতে আমাদের দেখার কোন হক নাই ছেলেকে দেখব আমি যদি কোনো মহিলা ছেলেকে বিহাই নাই অধিকার আছে তার দেখার অধিকার আছে শুনে এই ক্ষেত্রে তা বরান আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ইয়া জামিলা জামিলা এক মহিলার নাম ছিল সাহাবিয়া সে বিয়ে ছিল। যার ফলে আমি থাকি সংসার করি ওর স্ত্রী হয়ে থাকি তো এমনি রাহুল কুফুরাবাদ আল ইসলাম ইসলামে আসার পরে আমি কুফুরিকে আশঙ্কা করছি এটা হচ্ছে ছোট কুফুরি মানে আল্লাহর অকৃতজ্ঞ গহওয়া স্বামীর না শুক্রী কর আমি আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে গুন ওকে আমি দেখতেই পারি না দেখতে ভালো লাগে না বৃষ্টি লাগে আর ওর সাথে আমি থেকে যাই স্ত্রী বরদাস্ত করে তাহলে আমি তার হক আদায় করতে পারবো না তাকে ভালোবাসা দিতে পারবো না আহ এবং আমি তার সুখ্রিয়া আদায় করতে পারবো না যার ফলে আমার তারা গুণা হবে তো সত্যার চাইতে ভালো আমি খোলা নিতে চাই তার কাছ থেকে আমি অব্যাহতি চাই তা লাগছে থাকবো না কোনটা তোমাকে খারাপ লাগলো কেন তোমার স্বামী কেন খারাপ তোমার কাছে তার কোন কিছু খারাপ না অন্য হাদিস রয়েছে তার আখ্লাদ চরিত্র এবং তার ধার্মিকতা তার তাকুয়া পরে গাড়িতে দোষ আমি খুঁজে পাইনি না নামাজে গাভিলতি না সে কোন গোনার কাজ করে হ্যাঁ না তার আখলা চরিত্র ভালো নাই মারধর করে কিছুই না ভালো ওই সব ভালো আখলা কালো দিনও ভালো যে দুটো দেখে বিয়ে দিতে বলা হয়েছে হাদিস বলেছিলাম এর আগে কিন্তু ইল্লা ইমাম তার কুৎসিত হওয়া কুৎসিত চেহারা ভালো না দমি মানে হচ্ছে কুৎসিত কদাকার কুৎসিত দেখতে ভালো না যে বাগানটা তোমাকে মহরান সেটা কি ফেরত করবে তুমি কারণ তালাক মহিলার পক্ষ যদি নেই খোলা বিবাহ বিচ্ছেদ বলেন তালাকি বলেন ইতলাফ করেছে খোলা তালাক যদি নেই তাহলে মোহরের হক রাখে না কারণ ছেলে ক্ষতিগ্রস্ত এই যুবক বা স্বামী ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই লাখ চার লাখ টাকা মহারণা তাও হারাইলাম তো কি পেলাম আমি সুতরাং দিতা। মহারানা যদি দিতে মহারানা হচ্ছে নগদ দেওয়া আর আমাদের দেশে যেহেতু সব ধারে সুতরাং আর পাবি কে বলছে যে আপনি শোষণ করবেন আপনি ফ্রিতে বিয়ে করবেন একটা যুগ ছিল যে এক টাকা নগদ আর দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা মহর আগের যুগের কথা বলছে অনেক আগের কথা দশ হাজার বা পঞ্চাশ হাজার মোহর আর এক টাকা নগদ তারপরে কিছুদিন এলো যে একান্ন টাকা নগদ মানে বিজোর বাকি থাকলো দেড়মর এগুলো আছে আপনাদের অঞ্চলে না নাই হ্যাঁ হ্যাঁ কোথায় পেলেন এগুলো যে একান্ন টাকা নগদ দিয়ে দিবি করে নিতে হবে হ্যাঁ আপনার মেয়ে দিবেন করে স্বেচ্ছায় খুশিতে হ্যাঁ যদি সমাজের চাপ না থাকি আর যদি আপনি নিরুপায় না হন করবেন তোমাদের ধনসম্পদ দিয়ে স্ত্রী তলাশ করা মহারানা দিয়ে আসা স্ত্রী নিয়ে আসা সৌদি আরবে দেখেন লাখ লাখ রিয়ার দিয়ে আসতে হচ্ছে একটা বিয়ের জন্য এক লাখ রিয়ার কম পক্ষে জমা করতে হবে আর তারপরে অবস্থা আছে কি না সে চলাফেরা করবে তার গাড়ি আছে কি না ইত্যাদি সে বিবাহতে যে অলিমা করবে অলিমার জন্য যে হাজার বা হাজার খরচ হবে তার খরচ আছে কিনা সব মিলিয়ে জুলে দেখা যে লাখ বা লাখ হাজার হাজার এটা কম খরচ আমি অত বেশি খরচ করতে না কারণ এটাও খুব বড় বোঝা ঠিক আছে কিন্তু কমপক্ষে আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা তো যে যেমন সেই রকম না মোহর দেবেন লোকান্ত অনুষ্ঠাই দেবেন আর আপনি যদি মাসা এখানে পাঁচ হাজার সাত হাজার ইনকাম করেন তাহলে পাঁচ লাখ টাকা মোহর আপনার জন্য বেশি না কম নগদ লাখ টাকা মোহর করবেন দেখার বিষয়টি শেষ করি তো কারণে তালাক হয়ে যাচ্ছে নবী সাল্লাম বলেন তুমি ফেরত করে বা বলছে হ্যাঁ আমি ফেরত করে দেবো কিন্তু আমি থাকবো না তার সাথে নবী সাল্লাহ সাহেব বিবাহ বিচ্ছেদ করে দিলেন খোলার ঘোষণা করে দিলেন তার খোলার ঘোষণা আর জন্য মেয়ে পক্ষ কি করবে আইনের আশ্রয় নেবে মুসলিম আদালতের আশ্রয় নেবে মুসলিম আদালত যদি না থাকে তাহলে কাজের আশ্রয় নেবে যদি রেজিস্টার কাজই থাকে আর রেজিস্টার কাজই যদি না থাকে তো ভালো আলেম দিনের আশ্রয় নেবে যেমন অমুসলিম দেশগুলি তো রয়েছে আর তারপরে বিবাহের ঘোষণা করে দেবে মীমাংসার মাধ্যমে দেখতে পারে ছেলে যাতায়াত করেছে কোনটা ছেলের এই ছেলেটা এই ছেলেটা কিন্তু দেখে নিল পর্দার আড়াল থেকে ভাবে জানালা দিবা অথবা ছাদের ওপর যেভাবে ওখানে করে নিলো দেখে নেবে ওয়াহি না ফাল মারা তো भाष्यकार महिला हक रखे क्यों के नाजायज शुद्ध विवाह करण नहीं उद्देश्य से जन्म जायज हमें ना जाज कस आप कि बुझा गया কিন্তু মহিলার জন্য বা মেয়ের জন্য যে কোনো ছেলেকে কামভাব ছাড়া সাধারণ ভাবে দেখা যে কোনো সময় এটা যায় একটা গুরুত্বপূর্ণ এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে আমার হোক আর অন্য কারো হোক এই মাসলা অনেকের সামনে আসছে আর অনেকে সংশয় সৃষ্টি করছে অনেকে ফেতনা সৃষ্টি করছে অনেকে বাড়াবাড়ি করছে অনেকে যে অজ্ঞতার শিকার दिन ही स्वार दो देख और एक आलोचना ता टार्गेट के देखा जो आलोचना महिला आलोचना शुरू कर देखा नई व्यक्ति कथा शुना कथा शिखा ठीक नाई नम्बर कथ तीन नम्बर कथ दिन ही मसलेहाद्देश्य हम शिखा ठीक ना দুনিয়ার উদ্দেশ্যে নিছক দুনিয়ার উদ্দেশ্যে কোন মহিলা যদি পুরুষের দিকে এতটুকু মাসলাটা মনে রাখেন এবং দলিল সহ মনে রাখেন নবিয়া করিম সাল্লাহ ঘটনা অনেকের জানা আছে কিন্তু এই হাদিস থেকে এই মশলা আসে এই কথা হয়তো আপনার মগজে না আসতে পারে এটা শুধু আমার কাজ বোঝা গেছে এটা হচ্ছে একজন ব্যক্তি যে ব্যক্তি হাদিস করার উপর নজর রাখে তার কাজ তাহ করা এবং ইস্তেমবাদ করা নবী যখন আসলেন আসার পরে দেখলেন যে একটা খুশি আমদির দিনে ঈদের দিনে সেই হাবাসিরা কালোরা মসজিদের বারান্দাতে খেলাধুলা করছে মসজিদের সামনে যে সাহান রয়েছে বারামদা রয়েছে মসজিদ নবির ওখানে কি করছে বর্ষা নিয়ে লাঠি বর্ষা এইসব নিয়ে কি করছে তারা থেকে জানালা দিয়ে দাঁড়িয়ে আছেন আর উকি মেরে মেরে দীর্ঘক্ষণ ধরে মা এসার তালা হাবাসীদের খেল দেখেছিলেন খেলা দেখেছিলেন হাতে জানা আছে জানা আছে মায় এসা বলছেন আমি নবীকে পরীক্ষা করছিলাম আমার ভালোবাসে, আমার কত ভালোবাসে আমি পরীক্ষা করছিলাম যার ফলে এত লম্বা টাইম ধরে আমি দেখলাম দেখতে দেখতে দেখতে একবার নবী বললেন না সাল্লাহ আলাইসাল্লাম যে হয়ে গেছে আর কত দেখবি কথা বললেন না দেখছিলেন কি হ্যাঁ পুরুষ কি করছিল খুশি দিনে খেলাধুলা করছিল খেলাধুলা দেখছিলেন দুনিয়ার কাজ খেলাধুলা নিচক দুনিয়ার কাজ দুনিয়ার কাজ দেখছিলেন আয়সলাদামের কাঁধে এইখানে মুখটা লাগিয়ে পেছন থেকে এখানে মুখটা লাগিয়ে দিয়ে আর এখানে দেখছেন দেখছেন দেখছেন যখন আমি দেখতে দেখতে গেলাম আর দেখবো না হয়ে গেছে ব্যাস কি বুঝলেন হাদিস থেকে যে মহিলারা পুরুষদের দিকে তাকাতে পারে পুরুষদের দিকে কি করতে পারে তাকাতে পারে আর একটা যুক্তি শুনে রাখেন আল্লাহাক মহিলাদেরকে রাস্তাঘাটে বাইরে বেরোলে বাড়ির বাইরে বেরোলে যেটা নিজে থেকে প্রকাশ পায় তাছাড়া আর অন্য কিছু চেহারা মহিলারা চেহারা একচোক খুলে চলতেন এক চোখ দিয়ে শুধু দেখতেন রাস্তায় বাইরে চললে চেহারা ডাকতেন হাত ঢাকতেন সব ঢাকতেন রাস্তাঘাটে মহিলারা যখন চলে চেহারা ঢেকে চেহারা কেন ঢাকতে বলা হইল মহিলাদেরকে कार पुरुष दे महिला बने बड़ बन आप मत लगे तक जायेज ताेज नहीं मेर मत लगे जाएज नजर शाशु मत लगे महाराम लागस भलो नियम जाए অসৎনীয়তে যদি তাকান দেখতে মজা লেগে সুন্দরী আছে তাহলে তো আরো খারাপ করলেন তাই না তাহলে যদি তাকান মহিলাদের দিকে বা অসৎনিয়তে এমনিতে সাধারণ রাস্তায় চলছে না অনেক লোক পুরুষের শরীরে নজর পড়ছে হাত পায়ে নজর পড়ছে চেহারায় নজর পড়ছে মহিলাদের জন্য জায়জ কিনা উত্তর দেন জায়জ কিনা জায়জ যদি যাই না হইতো তো মহিলাদের যেমন বলা হয়েছে যে তোমরা ঢাকো চেহারা তেমনি পুরুষদেরকে বলা হয়তো দেখো তোমরাও চেহারা ঢাকো কারণ তোমাদেরকে মহিলা রাস্তাঘাটে দেখে দিবে। এবার যুক্তিটা। বুঝেছেন চুক্তিটা কিন্তু চেহারা বলা হয়নি মহিলাদের ডাকতে বলা হয়েছে তাহলে মহিলাদেরকে ভালো নিয়ত দেখা যাবে না আর অসৎনিয়ত দেখা যাবে না আর মহিলারা হ্যাঁ ছেলেদের দিকে ভালো নিয়ত দেখতে পারে কিন্তু অসৎনীয়তে কামভাব নিয়ে দেখতে পারবে তা নজর নিয়ে ভালোবাসার নজর নিয়ে আমি দৃষ্টি রাখবে, দৃষ্টি নত রাখার কথা দৃষ্টি নত মানে এই যে নজর পড়বে না নত পুরুষকে রাখতে বলা হয়েছে আর মহিলাকে রাখতে বলা হয়েছে কেন নত রাখতে বলা হয়েছে যাতে করে অসৎনীয়তে না থাকে বাকি কথা হলো যে মহিলারা পুরুষদের দিকে তাকাতে পারে প্রয়োজন তাকাতে পারে যেমন দেখলাম যে খেল দেখার খেলা দেখার জন্য তাহলে যদি খেলা চলছে ফুটবল খেলা হচ্ছে কাবাডি খেলা হচ্ছে আর আপনার স্ত্রী দেখতে চান তুমি কিছু জানা হ্যাঁ তুমি অপর পুরুষদের খেলা দেখবে তুমি আপনার স্ত্রী যদি জানে যে মা এসা দেখেছেন তা আপনাকে যাই যাচ্ছে যাই যাচ্ছে খেলা দেখা ওর উদ্দেশ্য ওই লোকগুলোকে দেখানো ওই লোকগুলির দিকে খারাপ নজরে দেখানো ওই লোকগুলি খেলা দেখা উদ্দেশ্য তো লোকগুলি খেলা দেখা যদি হয় তো কোন শিখার জন্য তার ছবির দিকে দেখা কেন তাকানো মেয়ে যে বিয়ে করতে যাকে বিয়ে করতে চায় কোন ছেলে ও দেখার বেশি হকা হল তার নজরে আইলার রজল কারণ মহিলার জন্য পুরুষদের দিকে তাকানো যায়জ ওয়ালাউবে হইলো শুধু আমার কথা না আমি তো এতক্ষণ আমি ইস্তামবাদ শোনাইলাম মনে হবে যে আমি বয়ান করলাম কিন্তু আমি কখনো বয়ান করি না আমার সাথে মেয়েটিয়ে যদি আবার খারাপ নজরে দেখে খুব ভালো লাগছে দেখতে আমাকে তাহলে যাইজ না আম্মার রাজুল তখন পুরুষের ক্ষেত্রে কোন মহিলাদের জন্য মহিলাকে দেখা পুরুষের জন্য নয় বিনা আর প্রয়োজন হচ্ছে যেমন বিবাহ করবো বিবাহ করবো এইটা একটা প্রয়োজন অথবা চিকিৎসক চিকিৎসক আর ওর কাছে পেশেন্ট মহিলা পেশেন্ট এসছে তাকে দেখতে হচ্ছে এই ক্ষেত্রে যতটা তার দেখার প্রয়োজন ততটা এরকম কোন প্রয়োজন হতে পারে ক্ষেত্রে শেখ বলছেন যে মাসে আলাফাই নাকি মুসলিমরা এই ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হয়েছে দুই দল দুই দিকে এফরাতফরিত শিকার ভুল করেছে ঐক্যমত রয়েছে এর আইটাকে অস্বীকার করে আর বলছে না মেয়েকে দেখতে দেবো না বিয়ে করবি কর না কর মেয়েকে দেখতে না এরকম কিছু কট্টর লোকের রয়েছে মৌলিয়াতে তারা নিজের অধীনস্থবদের মধ্যে কুসংস্কার অনেক কাবিলতা আছে শেখ ওইদিকে ইঙ্গিত করছেন জি ওই রকম কট্টরপন্থী আমাদের দেশে হইতে পারে কিছু লোক আছে কট্টরপন্থী ওইরকম না দেখাব না বিয়ে করবে করবে না দেখাব না বিশেষ করে টাইপের লোকেরা যাদের কাছে এলএম নেই আর বেশি কঠোরতা অবলম্বন করে তারা এই ভুল ওয়াহাজার বিরোধিতা করা আল আনান আর কিছু লোকের আছে প্রস্তাব দানকারীর জন্য লাগাম ছেড়ে দিয়েছে তোকে লাগাম দিয়ে দিল তুই যা ইচ্ছা তাই করছেড়ে দেয় নির্জন তাই কলেজ থেকে নিয়ে ওর সাথে ঘোরাফেরা করছে দেখছে হয়তো দেখছে মেয়ের ভাই দেখছে বা জানছে যে আমার বোন কলেজ থেকে নিয়ে ওই ছেলেটা ঘোরাঘুরি করছে ওই ফিল্ডে ঘুরছে গল্প করছে কোনো অসুবিধা বিয়ে করবে যে বুঝা গেছে না আর আল্লা পাক যা হারাম করেছেন সেই ক্ষেত্রে গিয়ে সীমা লঙ্ঘন করবেন না টাইম অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে এখানে আমাদের আলোচনা শেষ করছি আর নজর সম্পর্কে দেখা সম্পর্কে ভাষ্যকার গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন দেখা আট ভাগে ভাগ করেছেন কিছু দেখা কিছু না যায় দেখা যদি সময় থাকতো তো সেগুলো আলোচনা করিতেন কিন্তু আমাদের কাছে সময় যেহেতু নেই আর আপনাদের জন্য আজকে আবার খাবারের ব্যবস্থা আছে সুতরাং এখানে আমার আলোচনা বাজার শেষ করছি আল্লাহ আকরবুল আলমীর জন্য আমাদেরকে ভালো কথা বলার ভালো কথা শোনার এবং কোরআনে ওয়াদিস এর কথাই হচ্ছে ভালো কথা سونار چلار تفک دان کرتے اسلحہ করেন আল্লাহ دان کرانے اللہ پاکو فری آسار تفک دان کربلین برقتمائی کرکتمائی کرین اللہ فکر کے, کے, کے نیک حیات جن دان کرک دنیا آخرات سارک کل دان کربین وسل نبی محمد اجمائ একটা প্রশ্ন আমাদের মাই করছেন যে কোন মহিলার জন্য কোন মহিলার জন্য স্বামীর ভাই মানে ওই মহিলার স্বামীর ভালো মন্দ জিজ্ঞেস করা কুশল বিনিময় করা কেমন আছেন ভালো আছেন ভাই এগুলো যাই যাছি কিন্তু পর্দার আড়াল থেকে ওয়াইজাসা আল তো মোহন নামাত আহাজ বলেছেন যে কোনো কিছু চেয়ে হয় কথা বলতে হয় পর্দার আড়াল থেকে পর্দা ধরেন কথা নাই মহিলা যদি কথা বলতে না চাই আর ওই ক্ষেত্রে যদি দেখা যায় এর হক আছে অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হবে ওর পরিবার অথবা হয়তো স্বামী অসন্তুষ্ট হবে অথবা আর ধরেন শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হবে আহ বাপমা অসন্তুষ্ট হবে এই ক্ষেত্রে যখন যায় যাচ্ছে বলে নেবে কেমন আছেন ভালো আছেন ভাই তারপরে আর সামনে নির্জনে নয় সকলের সামনে বলবে এমন যে ঘরে গিয়ে নির আড়াল থেকে পর্দার আড়াল থেকে কথা বলবে আল্লাহ যেন সেফা দান করে আল্লাহ ভালো করে এই ধরনের কথা বলতে পারেন কিন্তু এর বেশি অতিরিক্ত গল্প করা চলছে আধা গল্প চলছে এইসব যাইজ না আবদুল্লাহ বিন ও চলে আসেন অন্ধ মানুষ আর নবী সাল্লাহ ইসলাম এর দুই সাথে বসে আছেন এই তোমরা দুইজন নবী তার স্ত্রী কে বলছেন তোমার দুইজন পর্দা করো না অন্ধ মানুষ আমাদের আফা আন্তা আমিয়া বা আমি আফা আন্তা তোমরা দুইজন কি অন্ধ সেরা নেই তোমরা দেখতে পাও না এই হাদিস টা অনেকের সংশাই কিন্তু এই হাদিসের উত্তর আছে আর কি অনেক সময় অধিক সতর্কতা অবলম্বন করেছেন নবী সাল্লা সাল্লাম নিসা। হে বিবিরা। বিশেষ করে সম্বোধন করা হয়েছে যেটা যা কিন্তু উত্তম নয় অমধ হইলে কি হবে একটা অপর পুরুষ আজনৈক মানুষ আছে তোমার चेहरा सतर्कत ना। चे? चे। चे। ना नारी जी तुम्हा तु तुम्हारा एक तु बस अथवा तुम्हारा पर्दा करो पर्दार आड़े चले जाओ भलो जिन अंध मानु अपने बैसे गल्प कर তারপরে আরো মনে রাখবেন যারা অন্ধ আছে অন্ধ মেলা রকমের আছে কিছু অন্ধ আছে নব্বই শতাংশ দেখে না দশ শতাংশ দেখে আছে না নেই আছে এরকম আশি শতাংশ দেখে না কিন্তু বিশ শতাংশ দেখে হতে পারে তো যাই হোক এটা থাকার না থাকতুম সম্পর্কে আমি ওই সব ভাগ করতে যাচ্ছি না কিন্তু এতটুকু অবশ্যই একটা সুন্দর উদাহরণ আল্লাহ আমার মনে দিল আপনাকে বললাম যে ধরেন আপনি আপনার বাড়িতে বসে আছেন অন্য মানুষ আপনার সাথে দেখা সাক্ষাতের জন্য গল্প করার জন্য এসেছে মজলিশ মেয়ে আপনার যে ড্রয়িং রুম সেখানে বসে গল্প করছেন আর আপনার স্ত্রী আপনার বালিকা মেয়ে নিয়ে বসে থাকবে ওখানে কখনো বসে থাকবেন না যে তোমার মহিলা মানুষ মহিলাদের মজুরি বসে করবেন না করবেন না সাধারণ আমি একজন সাধারণ মানুষ যদি এটা পছন্দ না করি অন্ধ করে পুরুষ মানুষ এখানে গল্প করছে যাও দিকে ঠিক না তোমার এখানে থাকা তো ওই নবী করিম এই ক্ষেত্রে বলেছেন জি এটা অধিক তাকোয়া এবং অধিক সতর্কতা আর কিছু নাই